সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকতাত আলহামদুলিল্লাহ রবিআ ওসলাত আল্লাহ আলা মুহম আলহি ওয়াসবিহ আজমাইন বাদ দূরে কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করেছিলাম আকিদার উৎস সম্পর্কে আমরা বলেছিলাম যে আকিদার সহি উৎস হচ্ছে কোরআন এবং সন্না যাকে একসাথে নকলুসালিম বলা হয় আর নকলুসাহী বলা হয় দ্বিতীয় যে উৎস অনুগামী উৎস যে উৎসগুলো সে উৎসগুলো তিনটি উৎস তার মধ্যে একটি হচ্ছে এজমা এজমা আকিদের উৎস কীভাবে হলো এজমা আকিদের উৎস হচ্ছে কারণ এজমাকে আলমরা আকিদের উৎস হিসাবে গ্রহণ করেছেন তবে সে এজমা হতে হবে সাহবা একরামদের এজমা সাহাবায়করাম কোনো বিষয়ে একমত হলে সেটা আকিদের উৎস হিসেবে বেঁচিতে হবে এর বাইরে পরবর্তী ডেট যেহেতু সাহাবায়ক রামের পরে যারা ছিল তাদের ব্যাপারে সত্যবাদী মিথ্যাবাদী বিভিন্ন রকমের মানুষে ছিল তাকাত ও গাই শেকাত হাজার বলেছেন যে যেকাতির সেকা তিন তা বেয়েদের মধ্যে কেউ সেকা আছে কেউ গাই রে শেখা আছে কেউ গ্রহণযোগ্য আছে কেউ গ্রহণযোগ্য নয় এরকম ব্যক্তিও আছে কিন্তু সাহবায়ক রাম সবাই গ্রহণযোগ্য এই জন্য সাহবাইক্রামের এই যে গ্রহণযোগ্য হবে আকিদার ক্ষেত্রে কোন বিষয়ে যদি সাহবায়াম একমত হয়ে থাকেন আলোচনা করে থাকেন এবং সেটা বিরোধিতা না করে থাকেনা আল্লাহ বলেছেন যে ব্যক্তি হেদায়ত প্রকাশিত হওয়ার পরে রাসুলের বিরোধিতা করবে এবং ইমানদারদের পথের ভিন্ন পথে চলবে ইমানদাররা যে পথে চলেছে ভিন্ন পথে চলবে সে যেদিকে ফিরতে চায় আমি তাকে সেদিকে প্রত্যাবর্তন করাবো এবং তাকে জাহার নামে দগ্ধ করাবো এবং সেই হচ্ছে থেকে জাহান নাম যে এজমা একটি হুজ্যাত সারিয়া অবশ্যই দলিল সে আকিদের ক্ষেত্রেও দলিল এবং আমলের ক্ষেত্রেও দলিল অর্থাৎ ফেকার ক্ষেত্রে যেমন দলিল আকিদের ক্ষেত্রে যেমন দলিল তিনি নিয়েছেন এই জন্য যে এখানে মৌমিন দ্বারা অবশ্যই প্রথম প্রথম সারের মোমেনদের বোঝানো হয়েছে তারা হচ্ছে নিঃসন্দেহে যারা মোমেন তারা হচ্ছেন সাহাবাইকার রেদ আলম এজমাহিনবাইকরাম তারা যদি কোনো ব্যাপারে এজমা হয় সেটা আকিদের উৎস হবে এতে কোনো সন্দেহ নেই আর পরবর্তী লোকদের একত্রিত হওয়া যেহেতু সম্ভব নয় এবং বিভিন্ন খানে মানুষ বিভিন্ন জায়গায় প্রসার লাভ করেছে এবং আলেমরাও একত্রিত হওয়ার সুযোগ নেই সেই হিসাবে আকিদের উৎস হিসেবে তাদের গ্রহণ তাদের এজমাকে গ্রহণ করা হবে না সাহবাইকরামের এজমাকে শুধুমাত্র আকিদের উৎস হিসাবে গ্রহণ করা হবে আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলাদা কোন মাসদার নয় বা উৎস নয় তবে বিশুদ্ধ বিবেক সময় কোরআন এবং সন্ন্যার পথে চলে কোরআন এবং সন্ন্যার দিকে মানুষ শুদ্ধ বলে যেটা স্বীকৃতি দেয় বিশুদ্ধ বিবেক সবসময় স্বীকৃতি দেয় যে কোরআনে করিম এবং সুন্না যা সেটাই হচ্ছে আল্লাহর আল্লাহ থেকে এসেছে যিনি কোরআন দিয়েছেন সুন্না দিয়েছেন তিনি মানুষকে বিবেক বিবে কোন রকমের বিচ্ছুতি না ঘটে কোন বিচ্ছুতি না ঘটে তা অবশ্যই কোরআন এবং সুন্না যা বলেছে সেটাকে স্বীকৃতি দেবে এবং সেটা মেনে নিবে সুতরাং শুধু বিবেকের উপর আমরা কিন্তু নির্ভর করছি না শুধু বিবেক নির্ভর করছি না এই জন্য যে বিবেক অনেক সময় কোরআন এবং সুনার দ্বারা সাবধান করার প্রয়োজন পড়ে বিবেককে সেই জন্য বিবেক নিজে কখনো নিজে কখনো নিজে কখনো দলিল নয় তবে কোরআন এবং সুন্না দ্বারা নির্দেশিত দলিল হিসাবে বিবেচিত হবে বিবেক এজন্য জন্য বিবেক আকৃতের উৎস হবে অনুগামী বিবেচিত হবে কোরআন এর সুন্দর আল্লাহ তালা বহু জায়গাতে বিবেক বিবেকের কথা উল্লেখ করেছেন বিবেক বিবে কথা উল্লেখ করেছেন বিবেকের মাধ্যমে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বিবেক দাবি করে যে আল্লাহ তালা আকৃতের বিষয়টি যেমন আল্লাহ তালার অস্তিত্বের বিষয়ে কোরআনে কারিমে আল্লাহ তালা বলে দিয়েছেন নিজেরা নিজেদের সৃষ্টি করেছে দুটির একটি তাকে অবশ্যই মেনে নিতে হবে যে আমাকে কেউ সৃষ্টি করেছে অথবা আমি সৃষ্টি হয়নি অথবা আমি নিজেকে সৃষ্টি করেছি যেহেতু তার অস্তিত্ব আছে প্রত্যেকটি মানুষ তাকে অবশ্যই কেউ না কেউ সৃষ্টি করেছে এই কথা স্বীকৃতি দিতে হবে কোরআনে করিম আল্লাহ এই দিয়ে বিবেক মানুষের বিবেককে তুলে ধরেছেন বিবে বিবে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ একজনই হতে পারে ইল্হা শুধুমাত্র একজন হতে পারে ইলাহ একজনের বেশি হলে সেখানে বিপর্যয় চলে আসবে সেই কথাটি তিনি তুলে ধরেছেন কোরআন করিমে আল্লাহ বলছেন লাউকা ফিহিমা আহ আল্লাহ রবাফুন যে যদি আসমান এবং জমিনে আরো বেশি ইলাহা থাকত। সত্যিকার ইল্যা যদি থাকত তাহলে তারা পরস্পরের মধ্যে ঝগড়া বিভাদ করে একটা বিভাগ বিভেদ সৃষ্টি করে ফেলত এবং ধ্বংস হয়ে যেত এই জন্য আল্লাহ তাল বলছেন ফাঁসুবান সুতরাং তারি প্রশংসা করছেন অর্থাৎ এবার তারই করো যিনি রবুল হর্ষ আরসের রব যার তারা যা কিছু বলছে তা থেকে তিনি কতই না পবিত্র তারা যা তারা যা কিছু বলছে আল্লাহর সাথে তারা যা যাদের শরীর করছে তা থেকে তিনি আল্লাহ তারা পবিত্র তিনি এখানে বিবেককে তুলে ধরেছেন সুতরাং বিবেক সুস্থ বিবেদার একটি উৎস হতে পারে তবে সরাসরি বা স্বতন্ত্র উৎস নয় বরং কোরআন এবং সুন্নার গাইড লাইনের অন্তর্ভুক্ত হলে বিবেক সুস্থ বিবেক আকিদার একটি উৎস হতে পারে আমরা কোরআন এবং সুন্না থেকে তা দেখতে দেখতে পেলাম কারণ এই বিবেক যিনি দিয়েছেন তিনি কোরআন সুন্না দিয়েছেন সুতরাং বিবেক কখনো কোরআন বিবেক কখনও বিরোধিতা করতে পারে না বিবেক কখনও বিরোধিতা করতে পারে না কোরআন এবং সন্ন্যার এটাই হচ্ছে সঠিক কথা কারণ বিবেক বিরোধিতা বিবেক বিরোধিতা তখনই করে যখন সেটাতে অন্য কিছুতে প্রভাব পড়ে অর্থাৎ ভুল কারও প্রভাব পড়ে খারাপ সঙ্গীর প্রভাব পড়ে অথবা ভুল সংসর্গে থাকার কারণে খারাপ লোকদের সংসর্গে থাকার কারণে সেটার বিবেক নষ্ট হয়ে যায় তখন শুধুমাত্র বিরোধিতা করে তখন শুধুমাত্র সেটা মূল সহিদার বা সহি সহি আলেমের মতো যিনি সবকিছু জানেন বিবেককে শুদ্ধ করে নিতে হয় কোরআন সন্ন্য দিয়ে কোরআন সুন্নাকে বিবেক কখনো শুদ্ধ করা যায় না কোরআনসূন্নাকে দিয়ে শুদ্ধ করা যায় না পঞ্চম যে অনুগামী উৎস আছে পঞ্চম যে অনুগামী উৎস আছে সেটা হচ্ছে আলফেতরা তো সহইয়া বা সাধারণ ফেতরা সাধারণ ফেতরা সাধারণ প্রকৃতি মানুষের সাধারণ যে মানুষকে সহি মানুষ যদি কোনো একাকি অবলম্বন করে তার ভিতরে কখন কখনো যদি সত্যিকার বিবেক থাকে এবং সহি প্রকৃতিশুদ্ধ থাকে তার মধ্যে সারা জাগবে যে কেউ না কেউ আমার স্রষ্টা আছে এবং সে অন্যায় কাজ করতে লজ্জাবোধ করবে এবং সে ভালো কাজ করতে খুশি থাকবে এটা সহায়ক বিষয় যার মধ্যে দিনের প্রভাব আসেনি এমন বহুলো কাজে যারা ভালো কাজ করে এজন্য যে তাদের ক্ষেত্র নষ্ট হয়নি সঠিক প্রকৃতি নষ্ট হয়নি তবে সঠিক প্রকৃতি মানব জীবনের মানুষের একটি বিরাট অমূল্য সম্পদ একটি অমূল্য সম্পদ যে সম্পদটি কাজ সহি আকি ক্ষেত্রে বিরাট কাজ দেয় অর্থাৎ সহি আকি দেয়া সহযোগী হয় অনুগামী সহযোগী একটি উৎস হিসেবে বিবেচিত হয় যে মানুষের স্বাভাবিক রীতি স্বাভাবিক রীতি নীতি কোরআনকারীমী আল্লাহ তালা বলেছেন ফাকিম ওয়াকা লিদ্দিন সুতরাং আপনার চেহারাকে স্থাপন করুন দিনের জন্য একান্তভাবে একান্ত ভাবে একনিষ্ঠ ভাবে ফিতরত আল্লাহা এটি হচ্ছে এমন প্রকৃতি আল্লাহতাল এর প্রকৃতির মানুষকে সৃষ্টি করেছেন অর্থাৎ মানব প্রকৃতিকে সহজভাবে সৃষ্টি করেছেন তারপর বলেছেন তাবদিল খালকিল্লা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন না করা যাবে না স্বয়ং এমনিতে পরিবর্তন হয় না কেউ পরিবর্তন করলে সেটা ভিন্ন কথা আল্লাহাল তার সৃষ্টিকে আল্লাহ তরহিদের ব্যাপারে এবং তাকে চেনার ব্যাপারে সুস্পষ্টভাবে তৈরি করেছেন তারা চিনতে পারবে এভাবে আল্লাহ প্রকৃতির মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ তাবদি আল্লি খালকিল্লা সবাই যেহেতু সহজ পথে সহজ ভাবে আসে সেইখানে তোমরা পরিবর্তন করো সবাই সঠিক প্রকৃতির উপর আছে জন্মগ্রহণকারী ফেত্রা তোর সহজ প্রকৃতির উপর জন্মগ্রহণ করে বা আবাওয়া ইউ হি হিম তার পিতা মাতা তাকে ইহুদী বানায় নাস বানায় অথবা তাকে মজুসি বানায় অগ্নি উপাসক বানায় কামাসমা ওই জন্তুর মতো যে জন্তু তুন্ত কান কাটা কিছু দেখতে পাও কখনো কান কাটা জন্মগ্রহণ করে না কিন্তু মানুষ সেটার কান কেটে দেয় অর্থাৎ দুনিয়াতে আসা পর্যন্ত সুস্থ থাকে সুস্থ বিবেক সম্পন্ন থাকে সেই হিসাবে প্রত্যেকটি মানুষ সুস্থ বিবেক সম্পন্ন হিসেবে সহি আকিদার উৎস অনুগামী উৎস হিসেবে তার মনের ভিতরে দিকি দিকি করে আল্লাহ আল্লাহ দেয়া নূর জ্বলতে থাকে সেই নূর থেকে সে দিক কিন্তু অন্য কিছু সেখানে প্রভাব ফেলে তখন সেটা পরিবর্তিত হয়ে যায় বলতেন তাদের এই জন্য অনুসারে বলতো যে আমাদেরকে দলিল প্রমাণ পেশ করেন আমরা আল্লাহর সন্দেহ সন্দেহ আসি তখন রসুল বলতেন কুসুল হুম রসুল্লাহ তখন বলতেন আফিল্লাহে শাক্ষুন তোমরা কি আল্লাহর ভাবে সন্দেহ করছো ফতর ইসামা ও যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে ডাকছেন ক্ষমা করে দিবেন তাও না তোমরা তো শুধু চাচ্ছ যে তোমাদের আমাদের পিতা মাতা যেগুলি আবাদত করতো সেগুলিতে আমাদেরকে দূরে রাখতে আমাদের জন্য তুমি স্পষ্ট প্রমাণ নিয়ে আসো তখন বিভিন্ন রাসুল বিভিন্ন রকম প্রমাণ নিয়ে এসেছেন কিন্তু প্রথম ভূমিকা ছিল রাসুলদের যে তোমাদের ফেতর যা বলে সেটা তোমরা চিন্তা করো তোমাদেরকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন আসমান তার মনের ভিতরে যে নূর আছে সেটাকে বিকশিত করা নূরের আলো সেটাকে যেন আলোটা যেন পড়ে সে পর্দাটা সরি সরিয়ে দেয়ার চেষ্টা করেছেন রাসুলগণ যাতে করে অন্তরের আলোটা যেন প্রস্ফুরিত হতে পারে সুতরাং প্রত্যেকটি মানুষের অন্তরে কিন্তু এই প্রকৃতি আল্লাহর দেয়া স্বাভাবিক দিন গ্রহণের প্রকৃতি আছে মানুষকে ধাবিত করে এই জন্য কোরআন আল্লাহ বলে উদ্ধার হয় তখন আবার শিরিক করতে আরম্ভ করে কোরআনে কারিম আল্লাহ বলেন যখন মানুষ কোন কঠিন বিপদে পড়ে তখন সে সমুদ্রের মধ্যে তখন সে আল্লাহ ছাড়া আর যাদেরকে তারা আহ্বান করত সবাইকে ছেড়ে একমাত্র আল্লাহকে আহ্বান করে যে আর কোন উপায় নেই আপনি ছাড়া দুনিয়াতে যখন আবার ফিরে আসে আল্লাহ তালা উদ্ধার করে দেয় যখন ডাঙ্গায় ফিরে আসে তখন আল্লাহ থেকে মুখ ফিরিয়ে এনে তারা ওই সমস্ত যাদেরকে আবার ডাকত দুনিয়ার যে সমস্ত মাহবুবদেরকে ডাকত দুনিয়ার সমস্ত পীর ফকির বা কবরকে ডাকত সেগুলির সেগুলির দিকে আবার ফিরে যায় আল্লাহ তালা তখন বলেন ও কান ও কাপুরা মানুষ তো অত্যন্ত তাকে আমি বাঁচাই দিলাম সেখান থেকে সে আবার সেখান থেকে এসে আবার বিমুখে হচ্ছে আকল এবং ফেতরা অন্যান্য বিষয় আকল এবং ফেতরা দুইটারই চাপ রয়েছে মানুষের সুস্থ বিবেক এবং সুস্থ প্রকৃতি আকিদাকে সাব্যস্ত করে এবং এজমা সে এটাকে আরো শক্তিশালী করে এই তিনটি জিনিস আকিদার অনুগামী অনুগামী উৎস হিসেবে বিবেচিত যা মূল আকিদের উৎস কোরআন এবং সুন্নাকে সহযোগিতা করে তবে বোঝা গেল যে আমরা আকিদের মৌলিক উৎস আমরা পাইলাম যে আকিদের মৌলিক উৎস হচ্ছে কোরআন এবং সুন্না আর তার অনুগামী উৎস হচ্ছে ইজমা এবং আকলুসলিমিম ফিতরাউয়া এই তিনটি জিনিস আগের জিনিসগুলোর অনুগামী হয়ে চলে এগুলি মানুষকে সহযোগিতা করে সহি পথে চলার জন্য সহিদা গ্রহণ করার ক্ষেত্রে সেগুলি সহযোগিতা করে আলোচনা তো জমাতে এই জন্য সহি আকিদার ক্ষেত্রে কয়েকটি মূলনীতি গ্রহণ করেছেন আমার সেই সমস্ত আমি এখন সেই সমস্ত মূল মূলনীতির দিকে আপনাদেরকে নিয়ে যাব সেই মূলনীতিগুলি কি কি এক নম্বর মূলনীতি হচ্ছে যে ইমান ও তসলিম ও তাহিম কিছু মূলনীতি আছে এবং সম্মান করতে হবে কোরআন এবং সেটা সহিদার বিরোধী হয়ে যাবে আপনাকে অবশ্যই তিনটি জিনিস করতে হবে ইমান আনতে হবে কোরআন এবং সুনার উপরে তা মেনে নিতে হবে তাজিম সম্মান করতে হবে এর তিনটি জিনিস প্রথম প্রথম শর্ত হচ্ছে সহি আকিদা গ্রহণের মূলনীতি হচ্ছে এটা প্রথম মূলনীতি হচ্ছে যে আপনাকে যে কোরআন এবং সুনার সমস্ত ভাষ্যকে সম্মান করতে হবে মেনে নিতে হবে সেটা ইমান থাকতে হবে এই তিনটি জিনিস অবশ্যই প্রত্যেকটি মানুষের থাকা উচিত এখন কোরআনের কারিম আল্লাহ তারা উল্লেখ করেছেন যে এদের কথা সবার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন ইয়াহি হলে যিনি আহমদ খুলুফ ইসলমে কাহা হে ইমান দার্গন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো আল্লা তালা তার নবীর উপরে কিতাব নাজির করেছেন তার মধ্যে কিছু আছে মহকাম কিছু আছে যার অন্তরে বক্রতা আছে তারা শুধুমাত্র মোতাসা বা অস্পষ্ট আয়াতের পিছনে অস্পষ্ট আয়গুলোর পিছনে ছুটে আর যাদের অন্তরে বক্রতা নাই তারা বলে যাদের অন্ত সুস্থ আছে তারা বলে আমি আমরা ইমান এনেছি আলব বিবেকা ভিত কেউ সহি সহি কোরআন সুন্না থেকে সঠিক নির্দেশনা নিতে পারেনা আল্লাহ বলে দিয়েছেন বুঝা গেল যে আমাদেরকে কোরআন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ভাবে কোরআন সুননার প্রতি ইমান না থাকবে আনুগত্য না থাক মেনে নেওয়া মেয়ে মেনে না নেব না করবো মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে এটা প্রথম মূলনীতি দ্বিতীয় মূলনীতি হচ্ছে যে আকিদার ক্ষেত্রে যে আকিদার ক্ষেত্রে জামা উন্নস ওয়াহেদুল মোতাসাবিলকাম যে একই অধ্যায় বর্ণিত বিভিন্ন যে সমস্ত নস আসছে ভাষ্যগুলি আসছে সেই ভাষ্যগুলিকে একসাথ করব এবং একসাথ করে কোথাও যদি থাকে থাকে অস্পষ্ট যেখানে স্পষ্ট আসছে যেমন কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা বলেছেন তিনি আরশের উপর তিনি আরশের উপর রয়েছেন তিনি বলছেন সুমাস্তাওয়াল আর্শ তিনি আরসের উপর উঠেছেন এটা কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন এটা স্পষ্ট যে আরসের উপর তিনি আসেন অন্য জায়গাতে এসেছে আভানীফার যেভাবে তিনি বলেছেন আভানীফতুল্লা বলেছেন যে এরকম যে তুমি বলে থাকো যে তুমি কাজটা করে যাও আমি তোমার সাথে আছি যেমন তুমি বলে যাও তুমি আমি সফর করেছি আমার সাথে চাঁদ সফর করেছে এই মারিয়া বা সাথে থাকা এই সাথে থাকার অর্থ লেগে থাকা নয় অর্থাৎ জ্ঞানে সহযোগিতা साथ ही साथ उद्देश्य तुम जेखने आल्ला ज्ञान सबाई कथा क्या गोपन परामर्श करा क्यों आल्ला देखेंट उद्देश्य क्योंकि अल्लाह तलाश रही मुतासाबी आयत के बाद जैसे कोन्द अस्पष्टता आसेंट अवश्य महकामे दिखे फिरिए क्षेत्र द्वितीय मूल नीति जी एक विषय বিভিন্ন ভাষায় এক করতে হবে এবং মতগুলোকে বা অস্পষ্ট আয়াতগুলোকে সুস্পষ্ট হবে এটা হচ্ছে সলবে সালের নীতি আকিদার ক্ষেত্রে তৃতীয় নীতি হচ্ছে অবশ্যই আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে কোরআন এবং সুননার ভিতরে অর্হির সমস্ত দলিল তাহিদের সমস্ত দলিল প্রমাণী পাওয়া যাবে কোরআন এবং সুনায় তাহিদের যাবতীয় দলিল প্রমাণী পাওয়া যাবে তাহিদের দলিল খোঁজার জন্য আমাদেরকে আকাল বিবেকের বা কোনো দর্শনের বা কোন রকমের বাইরের কোন বাইরের কোন উৎসের খোঁজ নিতে হবে না যারা গ্রিক দর্শনে খোঁজ নেয় বা যারা বিবেকের পিছনে লেগে আছে বা যারা নিজেদেরকে কোন মুফাত বা আকল দিয়ে কোন কিছু বিবেচনা করছে তারা পথে যেতে পারবে না মনে করবে তাহিদের জন্য উৎস আমাদের কোরআন মুখ সুন্নাই সহি উৎস এবং তা থেকে আমাদের যথেষ্ট মনে করতে হবে যে তাহিদ তাহিদের তাহিদের জন্য আমাদের কোরআন মুখ সুন্নাই সহি উৎস হিসেবে মেনে নিতে হবে এগুলি হচ্ছে আমাদের জন্য গ্রহণযোগ্য উৎসব बात जायोजन नहीं चार नम्बर हम सु, कुरान सुनार भाष्य बुझार क्षेत्र स्वल्भ सालहीन बुज के प्राधान्य दीते भाष्य बुझार क्षेत्र सलफे साल बुजान्य दर्था साहबाइक नतून जरावर् प्राधान्य देना सलफे सालीन बुज के प्राधान्य दी सो नस बोझार्षे पंचमी प्रकाश्य कुरान सुन्नार जिस नस आग प्रकाश्य अर्थ ग्रहण के कारण अपवेक्षा जाए कारण व्यतीत अवेक्षा करते हैं क्षेत्र में मैंने आकलर क्षेत्र में कहि आकी कुरान आकलोध नहीं मे नीते जरा बिरोध मन करा बुझार क्षेत्र से मन कर আর কিছু নয় সুতরাং আমাদের মনে রাখতে হবে যে ছয়টি মূল নীতি আমরা সবসময় মনে রাখবো এবং মনে রাখবো সহিদার ক্ষেত্রে এই ছয়টি মূল আমরা সবসময় মাথায় রাখবো তাহলে আমাদের আকিদাগুলো গ্রহণ করার ক্ষেত্রে বিশুদ্ধ আকিদা হবে এবং আমরা সেটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারবো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝা তো অভিযান করুন আসসালাম আলিকম